আইশাহ রাজিয়াল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম রাতে সালাত আদায় করতেন তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম অতপর তিনি যখন ভিতর পড়ার ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়া দিতেন এবং আমিও বিতর আদায় করতাম